আলি রাজিল্লাহ তু আলহ্ন বর্ণিত তিনি বলেন নবী সাল্লাইসাল্লাম বলেছেন মারিয়াম আলাহাইসাল্লাম ছিলেন পূর্বের নারীদের মধ্যে শ্রেষ্ঠতম নারী আর খাদিজা রদিল্লাহ তু আলাহা উম্মতের নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠা